আসসালাম আলাইকুমুল্লাহ শ্রোতা আগেকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরমস ইসলামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এ পর্বে থাকবে আহ আপনার মৌতার যুদ্ধের যেটা না আপনার আহ তাবুক যুদ্ধের পরিশিষ্টের কিছু ব্যাপার যে রসুল আকরম সাল্লাহসাল্লাম সাহাব একরামকে জয়সুল তাবুক যুদ্ধকে আপনার মা রেখত আল বলা হয় যেটা আগে আমরা আলোচনা করেছিলাম যে এই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য উৎসাহিত করছিলেন রসুল আকরমসাল্লাম তখন সাবাইকরাম প্রতিযোগিতা করতেছিল আপনার আল্লা রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে আবু বকরু তার সম্পূর্ণ সম্পদ নিয়ে এসেছেন এবং তিনি এই যুদ্ধে সবগুলো ব্যয় করে দিয়েছেন তেমনি তিনি অর্ধেক সম্পদ নিয়ে এসেছেন এবং এই যুদ্ধে তিনি ব্যয় করে দিয়েছেন হজরত উসমান এবং আফান তিনি বিশাল একটি অঙ্ক দান করেছেন এই যুদ্ধে যেটা আর আগে শোনা যায়নি যখন রসুর আফর ইসলাম এই ব্যাপক ব্যয় দেখলেন হজরত উসমানের পক্ষ থেকে যে বিশাল আকারে তিনি দান করেছেন তখন রসুল আক ইসলাম খুবই খুশি হইলেন এবং বললেন মা বাবুর মা আমির বাদলিয় আজকের পরে কোনো কাজই ওসমানের কোনো ক্ষতি করতে পারবে না যে আমলই করুক না কেন কোনো ক্ষতি না হ্যাঁ আব্দুর রহমান হাজার দেহাম এসেছেন এবং এভাবে সাহা ইকরাম রান্লাহ আলি হাজমাইম এই জয়সুর রসরাকে তৈরি করার ক্ষেত্রে उत्साहीन करट्टा करते हाँ जो अपने एक जन धनी लोक আপনার বেশি আকারে দেন তখন তারা বলে যে এই মানুষকে দেখানোর জন্য দিয়েছে আর যদি কোনো সামান্য সম্পদের কেউ যদি অল্প কিছু দিয়েছে যেমন এক শাহ সমপরিমাণ যদি আপনার দান করেছে তখন বলে যে আল্লাহ তোমার এই সাহানের প্রতি কোনো মুখে বেখিনা এত কম কেন এভাবে মুনাফিকরা আপনার সাহাবাদ সাহবাইকারকে নিরুৎসাহিত করার জন্য তারা এরকম তাদেরকে নিয়ে ঠাট্টা করতেছিল আল্লাহ শানু এই মুনাফিকদের সম্পর্কে আয়াত নাজির করে তাদেরকে লাঞ্ছিত করে الله يقول الذين يلمسون المتبعين من المؤمنين في الصدقات والذين لا يجدون الا جهدهم فيسخرون منهم سخر الله منهم لهم عذاب ناريم سوره توب 19 رقم 3 الله স্বেচ্ছায় মোমেনদের ঠাট্টা করে তাদেরকে নিয়ে যারা ঠাট্টা করে কারণ তাদের সাধ্য যতটুকু আসে ততটুক দিচ্ছে তাদেরকে নিয়ে ঠাট্টা করে আল্লাহ বলছেন সাকির আল্লাহ হোম যে আল্লাহ তাদেরকে নিয়ে ঠাট্টা করবেন এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। হ্যাঁ এই যুদ্ধ আপনার যেটাকে তাবুকের যুদ্ধ বলা হয় হ্যাঁ এই যুদ্ধে অনেক সাবেক রাম যারা আপনার সত্যিকার মৃত্যুক ছিলেন আর সত্যিকার তারা ছিল সত্যিকার মুসলমান তাদের কিছু সংখ্যক মানুষ তাবুক যুদ্ধ থেকে পিছনে আপনার থেকে যায় হ্যাঁ তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি অথচ তাদের কোন ওজোর ছিল না হম এবং তারা কিন্তু সত্য মুসলমান এতে কোনো সন্দেহ নেই তাদের যে ইসলামের মধ্যে গলত ছিল তা নয় বরং তারা হ্যাঁ এমনিতে অলসতাবশত যেতে পারেননি আর কাউকে পিছনে থাকার সুযোগ দেননি কিন্তু এরা ওজন ছাড়াও অলসাদ করে যেতে পারেননি কিন্তু এরা সত্যিকার মুসলমান যারা পিছনে থেকেছে ওজন ছাড়া তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কাবিব আলিক রাত হিলাল এবনে উমাই রদিয়া তালানহ মুরার এবিন রবিআ রদ রানহ আবু রবাব এমন আব্দুল এবং কিছু লোক রয়েছে হ্যাঁ রসুল আকরমুল্লাহ আল্লি ইসলাম যখন তার বিশাল সেনাবাহিনীকে নিয়ে যেটা সংখ্যা ছিল তখন তিরিশ হাজার তাদেরকে নিয়ে এটা হচ্ছে ইসলাম রসুল আকরমুল ইসলাম নবুয় পর পরে বিশাল একটি বাহিনী ইতিপূর্বে এত বড় বাহিনী ছিল না তাদেরকে নিয়ে যখন তিনি রানা করলেন এবং হজরত আলীর তিনি তার ফ্যামিলি দেখার জন্য রেখে গেলেন এবং তাকে বললেন তাদের সাথেই তুমি থাকো হজরত আলী তখন বলেছেন আমাকে রেখে যাচ্ছেন বাচ্চার মেয়েদের মাঝে মানে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন যে আমি আদি যে তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি আমার সাথে তোমার যে অবস্থান সেটা হবে মুসা ইসলামের সাথে হারুন আলী ইসলাত যে অবস্থান ছিল তুমি কি সেই অবস্থানে তুমি সন্তুষ্ট নয় নও তবে আমার পরে কোনো নবী আসবে না কিন্তু যেরকম মুসা ইসলামের সহযোগী ছিল হারুন এরকম সহযোগী কিন্তু নবীর কথাটা না করে দিলেন নসুল আকরুসুল ইসলাম তার বিশাল বাহিনীকে নিয়ে বের হয়ে গেলেন এবং তিনি স্থানীয় তুলবাদার মধ্যে ঘাটি করলেন সেখানে তিনি আপনার ছোট ছোট ঝান্ডা বড় বড়ো ঝান্ডা আপনার বুঝিয়ে দিলেন এবং তার সেই সেনা সেনাবাহিনীর মধ্যে বিশাল সংখ্যা মুনাফিকও ছিল এটা ঝামেলাকর আপনার এইভাবে নসুল আকরুসুলাম রানা করলেন তিনি যখন তাবুক যাচ্ছিলেন তখন তিনি আপনার হিজের এলাকা যেটা সামুদ্রের মানে বসবাসের জায়গা সে এলাকা পাশ দিয়ে যাচ্ছিলেন হুম এবং এরা ছিল সালি ইসলামের কি জাতি ইসলামকে তাদের কাছে পাঠানো হয়েছে তখন রসুল আকরুসুল ইসলাম খুব দ্রুত তার ওটকে চালাচ্ছিলেন রসুল আকরুসুল ইসলাম এই সামুদ্রের এলাকার পাশে অবস্থান করেছেন তাদের এলাকায় নয় হুম তিনি সেখানে তাদের এলাকায় প্রবেশ করেন হিজের এলাকায় তখন আপনার মানুষরা গিয়ে কিন্তু যে হিজির এলাকার যে কুয়া ছিল সেই কুয়া থেকে পানি নিয়ে এসেছে এবং তারা সেই পানি দিয়ে তারা আপনার খামেরেও বানিয়েছে আডার হুম যখন রসুল আক ইসলাম এই ব্যাপারটি জেনে ফেলেছেন তাদের ব্যাপার তখন তিনি বলেছেন ঘোষণা দিয়ে যেম আ যে তোমরা কখনও এদের এলাকায় প্রবেশ করবে না যাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন কারণ আমি আশঙ্কা করছি যে যে তাদেরকে যে বিপদ পেয়ে বসেছে তোমাদেরকেও সেটা পেয়ে বসবে মানে তোমরাও শাস্তি সম্মুখীন হবে হ্যাঁ তারপরে শ্রী রাখুন ইসলাম তাদেরকে আদেশ করেছেন যে তারা যেন এই সামরদ এলাকার যে কুয়া হিজের এলাকার সেখান থেকে যেন পানি পান না করে এবং সেখান থেকে যেন কোনো পানি সংগ্রহ না করে তখন তারা বলেছিল যে আমরা তো ইতিমধ্যে সেই পানি দিয়ে খামিরো বানিয়ে ফেলেছি এবং আমরা তো পান করে ফেলেছি কিছু তখন রসইউল আকরম তাদেরকে আদেশ করলেন যে এই ফেলে দাও এবং এই পানিগুলো ফেলে দাও তারপর রসুউল আকরমসলাম তার সাবেক রামের মাঝে বিশাল একটি খোদ বাঁধিলেন এবং তাদেরকে সতর্ক করলেন যে তারা যেন হুম আপনার কাফেরদেরকে যে এলাকা শাস্তি দেওয়া হয়েছে সেই এলাকায় যেন প্রবেশ না করে এই জাতীয় একটি কঠিন বাসন দিলেন যেন তাদেরকে সেই শাস্তি পেয়ে না বসে যা তাদেরকে পেয়ে বসেছিল এর আরও পরিশিষ্ট আছে এখনও সে তাবুক যুদ্ধের বাকি অংশ ইনশাল্লাহ আমরা সামনে বলছি আর দ্বিতীয় পর্বে এই পর্বে এখানে শেষ করছি আলা ওসল্লাহ আলহিন আহমেদ ওয়ালাহরহি ওসাহি আজমাইন